আলহামদুলিল্লাহ আমরা গত সেশনে ছিলাম বনু নদীর ইহুদি গোত্রের সঙ্গে যে যুদ্ধ সেটা ছিল হিজড়ি চতুর্থ সনের শুরুর দিকে আহ মদিনায় হিজরত করার পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো আমরা ধারাবাহিক ভাবে যাচ্ছি তো বনু নদীর ইহুদি গোত্রের সঙ্গে যুদ্ধ হয়েছিল রবি আউ্বাল মাসে হিজড়ি চতুর্থ সনে এরপরে আরেকটি ঘটনা ঘটে সেটা হচ্ছে আহ মাসে চতুর্থ হিজড়ি সনের সব তোমাদেরকে শেষ করে ফেলেছি তোমরা দেখি এখনো বেঁচে আস তো তোমাদের সঙ্গে ফাইনাল খেলা হবে আবার বদরের প্রান্তরে দেখা হবে আগামী বৎসর সে বলে গিয়েছিল এবং মোটামুটি একটা সময়্ষণ প্রায় ঠিক করে গিয়েছিল ওই সময়ক্ষণ অনুযায়ী নবী করিম নিয়েছেন। এবং বাহিনীর লোকজন নিয়ে তিনি বদরের প্রান্তরের দিকে রওনা করলেন এবং মদিনায় এবারে তিনি দায়িত্ব দিয়ে গেলেন ওনার নাইব হিসাবে আব্দুল্লাহ আবদুল্লাহ ছেলের নাম আবদুল্লা আরব যে আছে কমন তো ওই যে তার মোনাফিকের ছেলে যে আবদুল্লাহ উনি এত দিনদার মাশাল একেবারে মুখলে সাহাবি উনি তার বাবাকে বহু চেষ্টা করেছেন মদিনার আহ তত্ত্বাবধানের দায়িত্ব রেখে তিনি চলে গেলেন পনেরশ বাহিনীর এই বাহিনী নিয়ে এরপরে ওনারা আবার সঙ্গে করে কিছু ব্যবসা বাণিজ্যের পণ্য নিয়েছেন সাথে কারণ বদর এলাকায় ওই সময় আবার একটা মেলার মতো জমে বাজার বাচ্ছরিক একটা মেলার মতো বসে সেই মেলায় ওনারা কিছু দেখলেন যুদ্ধ যদি হয় তো হলো না হলে মেলায় কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধা হবে মোদিনার থেকে ভালোই কিছু সামান টামান বিক্রি করার জন্য নিলেন সাথে করে সেও তার পঞ্চাশটি ঘোড়া কিন্তু এবারে আবু সুফিয়ান বের হতে তার কেন মন সায় দিচ্ছে না সাহস কমে গেছে কিন্তু এখন কথা দিয়েছে যদি বের না হয় তাহলে আরবরা বলবে গোটা আরবে ছড়িয়ে যাবে যে ভয় পেয়ে গেছে ইসলামের আরো একটু প্রচার এবং বলি আর অনিচ্ছা সত্ত্বে বের হয়ে গেল আসলো আস্তে আস্তে মারুজ্জাহরান নামে যে এলাকায় পৌঁছল বা ওসফান এলাকার কাছাকাছি এখানে এসে আসলো তো ঠিকই কিন্তু আস্তে আস্তে তার মনে মধ্যে ভয় আরো বেশি করে ঢুকছে এখন সে সিদ্ধান্ত নিল যে না আর আসবে না পেশান দিকে চলে যাবে ফেরত যাবে তো সে তার লোকজনকে সাথে লোকজনকে বললো শোনো করাইস লোকজন তোমরা তো আসছো আমরা তো বের হয়ে এসছি কিন্তু এই বছরটা সুবিধার বছর না এবার একটু অভাব অনাটন খরা চতুর্দিকে চলছে আমার মনে হয় আমাদের প্রস্তুতি যথেষ্ট হয়নি ওলা ইসকুম ই আমার মনে হয় এই বছর ঠিক হবে না আগামী বছর যদি খুব ভালো ফসল টসল হয় বৃষ্টি সৃষ্টি হওয়ার পরে অর্থনৈতিক অবস্থা আরো জোরদার হয়ে গেলে অস্ত্র শস্ত্র আর একটু করে কিনে আমরা এক কাজ করি পরে আসি এই বছর আমার মনে হয় আমরা আর আগাই না সে তাদের লিডার কমান্ডার এখন কমান্ডার যদি ভয় পেয়ে যায় বা কিরার করবে সাহস করবে তখন তারা ফেরত চলে গেল রা হয়ে গেল এদিকে আবু সুফিয়ানো বদনামী হয়ে যাচ্ছে মোহাম্মদের লোকেরা যদি এদিকে চলে আসে আর আমরা পালাই চলে গেলাম মক্কার দিকে ফেরত এটা কিভাবে একটা ম্যানেজ করা যায় সিচুয়েশনটা মিডিয়ার মধ্যে প্রচার প্রায় একটু অন্যরকম কিছু করা যায় কিনা সে তাকে বললো ইনি আবার কাফেদের পক্ষ বলল যে তাকে ধরলো যে শোনো আমি তো মোহাম্মদ এবং তার সঙ্গী সাথীকে কথা দিয়েছি যে আবার বদরে দেখা হবে এই বছর সে টাইমে চলে আসছে কিন্তু আমরা বেরো হয়ে গেছিলাম এখন দেখছি যে এইবার বোধ সুবিধা হবে না আমাদের প্রস্তুতি কমপ্লিট হয় নাই এবার অভাব হয়েছে আগামী বছর বেশি হলে আমরা যাই তো এখন কিন্তু আমার ভয় হচ্ছে আমরা তো না যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি মোহাম্মদ যদি তার বাহিনী নিয়ে চলে আসে তাহলে এটা আমাদের জন্য একটি বড় পরাজয় হয়ে যাবে এটা আমরা কিছুটা কাপড় সুতার পরিচয় দেব। এটা কিভাবে ব্যারেজ করা যায় তুমি একটা কাজ করো আমি তোমাকে বৃষ্টি উটের পুরস্কার দেব তুমি আমার পক্ষ থেকে মোহাম্মদকে ওখানে গিয়া আমার পক্ষ থেকে না তোমার পক্ষ থেকে বলো এই যে তাদেরকে আবু সুফিয়ান এবং তারা যে বিশাল বাহিনী তৈরি করছে খামাকা আপনি গিয়া এবারে কুলেতে না যুদ্ধ যাওয়া খান্ত করে দেন এইরকম করে তাকে নিরুৎসাহিত যদি করতে পারো তোমারে আমি বিশটি উটের গিফট দেব তো সে আসলো এসে মোদিনায় এসে দেখে যে রসুল তো মোটামুটি প্রায় প্রস্তুতি নিয়ে ফেলছেন সাহাবিরা রেডি তো সে বলেছে আপনার কোথায় যাচ্ছেন কি সময় আছে যে বদলে যাবো বাবু সফিয়ানোর সঙ্গে কথা বার্তা আসে সে তাদের ওনাদেরকে বোঝানোর চেষ্টা করল করলো মনে আলাম ইয়ুদ মোহাম্মদিন ফিরাফিহি মোহাম্মদ মুহাম্মদ বাইরে ছিল ওহদের যুদ্ধে তোমাদেরকে নিয়ে আলাম ইয়ুর আসা তোমাদের সাথে সত্তর জনকে কতল করাইল না ওকে তো এরকম গিয়া তোমরা আর কত ক্ষতিগ্রস্ত হবা সবচেয়ে যেন ভালো ভালো লোক হারাল গতবার ওদের মধ্যে সাংঘাতিক প্রস্তুতি নিয়ে যেভাবে আসছে এইটা মোকাবিলা করা তোমাদের এই কথা শুনে নবিক রহিম সালামের কাছে যখন খবর পৌঁছো তিনি বললেন তিনি বলে দিলেন রসুল্লাহ আসলাম আল্লাহর কসম যার হাতে আমার জান আমি অবশ্যই বের হব কেউ যদি না আসে আমি একলাই যাব নেতৃত্বের বলিষ্ঠ তাকে এমন দেখতে পেয়েছেন রসুল্লাহ আলাইস্লাম সাধারণ একজন সফিস আছি না শুধু যাকে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার মতো আল্লাহ তালনাকে তৌফিক দিয়েছেন তো তিনি সেখানে গেলেন আল্লাহ রা করে বদর এলাকায় পৌঁছেই গেলেন এখন আট দিন থাকলে যে আবু তার সঙ্গীরা আসে কিনা কিন্তু তারা আসলো না তো ওইখানে আবার আরেকজন আসলো তার নাম হলো মাকসি এবং আমর আদমরি সে আরেকটি অন্য কবিলার একজন লিডার তার সঙ্গে নবীকারের চুক্তি হয়েছিল মদিনার আশেপাশের কিছু কবিলাগুলাকে তিনি তার পক্ষে এলাই বানিয়েছিলেন যে তোমরা আমাদের বিরুদ্ধে অবস্থা নিও না আমরা তোমাদের বিরুদ্ধে অবস্থা নেব না আমাদের ভিতরে একটা শান্তির চুক্তি থাকবে সমঝোতা করে আমরা চলব এখন মাকসি এসে বললেন আপনি আপনার বিশাল বাহিনী নিয়ে চলে আসেন আমরা তো খবর পেয়েছি আপনার সবই মরেই গেছেন ওহেদের যুদ্ধে এখন দেখি সব বিশাল দলটল নিয়ে আসছেন ফেম আবিকা ইহাদ এই মৌসুমে ব্যবসা মৌসুমে এত দলবল নিয়ে কি মনে করে আসছেন পক্ষেই কিছুটা তার মন আছে আর কি তো নবিকারি ইমশালাম তাকে গাঁত ভাঙা জবাব দিলেন বলে না মিয়া হা দামরা জি বনি দামরা তুমি কি জানতে চাও আমরা যেটা তুমি বলছ সেটার উদ্দেশ্যে সঙ্গে লড়াই করতে আমরা এসেছি তেমন তো তুমি যদি আমাদের সঙ্গে থাকতে না চাও যে চুক্তি করেছিলাম আমাদের সঙ্গে সমঝোতা চুক্তি আমাদের পক্ষেই তুমি থাকবা তা যদি না থাকো চুক্তি তুমি ছুঁড়ে ফেলতে চাও চুক্তি ক্যান্সেল করতে চাও করো আমাদের কোনো অসুবিধা নেই তুমি যদি আমাদের শত্রু পক্ষে অবস্থান নাও তাহলে আল্লাহ যুদ্ধের মাধ্যমে এখন সে ভয় পেয়ে গেছে বললো লাহ ইয়া মোহাম্মদ লাহাম্মদ আপনার সঙ্গে খামাখা যুদ্ধ করতে যাবো কেন আমাদের চুক্তি ঠিকই আছে থাক আর বেশি আগেতে পারলো মাসা আল্লাহ কিন্তু আট দিন পরে দেখা করল যে এই আবু সুফিয়ানের বাহিনী চলে গেছে ওনারা খবর পেলেন তারা আগেই নি তখন এই উপলক্ষে আব্বাস রাজি আল্লাহ আনুদ্দিন আরকি আবু সুফিয়ান বলেছিল নবীকার আগামী বছর বদরে যেখানে তোমরা আমাদের অনেক লিডার দেখে কতল করেছিলে সেখানে তোমাদেরকে আমরা কতল করে বাকিগুলোকে শেষ করে দেব তো এই কথা বলে আবু সুফিয়ান গেল জবান ফরাজা ভীরু কাপুর আবু সুফিয়ান প্রস্থান করে চলে গেল পেছনের দিকে চলে গেল ও আমা সুজা আখা দা ওহ পাতাল কেতাল কিন্তু যে বীর পুরুষ মুহাম্মদ তিনি যুদ্ধ করতেও আসলেন যুদ্ধ না হলেও ব্যবসা করে মাসা আল্লাহ ভালো ইনকাম করে চলে গেলেন ফলে মেয়ে যদি আখা দেন অতু পাওয়া গেল না ক্ষতিগ্রস্ত হন নাই বরং বিজনেস এর ভালো একটা মুনাফা লাভ করে ওনারা মদিরার দিকে ফেরত গেলেন তো এই দ্বিতীয় বদরের এখানে শেষ হয়ে গেল নবীকার যখন মদিনায় আসলেন ফেরত এবং ভালোই অর্থনৈতিক ভাবে ওনারা চমৎকার ব্যবস্থা করে চলে আসলেন আহ উনি যখন মদিনার দিকে আসছিলেন এই সময় আহ মাদুল আবি মা আবেদাল হোজাই নামে কড়াইশের এক লোক ওই এলাকায় তার ব্যবসা বাণিজ্যের কাজে আসছিল সে দ্রুত গতিতে গিয়ে খবর দিল যে তোমরা কি করলা এসে তোমাদেরকে পরাজিত করে গেল বিনা যুদ্ধেই তোমরা তো পরাজিত হয়ে গেল মুহাম্মদ তো তার আরব দেশের এখন সুনাম ছড়িয়ে পড়বে এতে করে এখন নৈতিকভাবে এবং মিডিয়া কেন্দ্রিক জনগণের কাছে ইসলামের বিজয় ওহযুদ্ধে সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল সত্যজন হারিয়ে সেই মর্যাদা পুনরুদ্ধার হয়ে গেল এবং আরব দেশে আবার প্রমাণ হয়ে গেল যে ইসলামের বিজয়কে ঠেকানো যাবে না এবং মধ্যে একটু ভীতির সঞ্চারও হয়ে গেল আশেপাশে যারা আরো করছিল করেছিল এবারে অনেকটা স্ট্রং মেসেজ পেয়ে গেল এরপরে ওনার মোদিনে চলে আসুন আহামদুলিল্লাহ তারপরে এই চতুর্থ বৎসরই আরেকটি ঘটনা হয়ে গেল এটা হলো সাে নবী করিম সাল উমে সাল্লাম করেন উমে সাল্লাম বিন্তু হিন্দ বিন্তু আবি উমাইবুল মুগিরা আল মাহজুমিয়া ওনার স্বামী আবু সাল্লাম রাদ আনহু যিনি এক যুদ্ধে ওহোদের যুদ্ধে আহত হয়েছিলেন তারপরে ওনার ইন্তেকাল হয়ে যায় এরপরে ওই সময় উনি যখন বিবাহিত ছিলেন ওনার চার সন্তান হয়েছিল সালামা অমর জাইনব এবং দোর নামের চারজন ছিল কিন্তু পার হওয়ার পরে নবী করি ইমসালসালাম ওনাকে বিবাহের প্রস্তাব পাঠালেন নিজের জন্য আপনারা জানেন নবী করি ইমসালসলাম নিকাগুলো এগুলো সবগুলো আল্লাহ তালার ইঙ্গিতে ঘটে এবং এর মধ্যে অনেক মশলা হাত ছিল আমরা বিভিন্ন ঘটনা বিবাহ গুলা কিছুটা শুনবো বিদুষীন ইন্তিকাল হয় তখন তিনি এসেছিলেন দেখার জন্য এসে দেখলেন যে আবু সালামার ইন্তেকাল হয়ে গেছে তিনি তখন বললেন নিজের হাতে আবু সালামার চোখ দুটোকে তিনি সেভাবে ঢেকে দিলেন হাত দিয়ে নাকটাকে সোজা করে দিলেন মুখটাকে বন্ধ করে দিলেন বললেন যে রুহ যখন চলে যায় চোখ সেটাকে ফলো করে রুহ কোন দিকে যায় এই জন্য চোখগুলো খোলা থাকে এই জন্য কারো ইন্তিকাল হয়ে গেলে শরীর শক্ত হওয়ার আগে কি করা দরকার না চোখগুলাকে একটু বন্ধ করে এভাবে করে বন্ধ করে দেওয়া দরকার মুখটাকে একটু ক্লোজ করে দেওয়া দরকার নাকটাকে একটু খাড়া করে দেওয়া দরকার তাহলে আস্তে আস্তে শক্ত হয়ে গেলে স্বাভাবিক অবস্থা থাকবে এই জন্য অনেকে মুখে বেঁধে নেন গামসা টামসা দিয়ে গেলেন এরপরে যখন ওনারা খুব কাটি করছিলেন আবু বিবি আজ বিমেদ সাল্লাহ আহ তিনি ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কি বলেছিলেন মা মিন মুসলিম তুসিবহু মুসিবা কোন মুসলিমের যখন কোন মুসিবত লিপ্ত হয় পরে যায় অর্থাৎ করেছেন বলেছেন আল্লাহ ইন্দ্রাহিহ এই কথা যদি বলে আর একটু দোয়া অ্যাড করে আল্লাহ মুসিবতী আখলেফলি খাই মিনহা হে আল্লাহ আমার এই মুসিবতের মধ্যে যে পড়েছি এই মুসিবতের কারণে যে বিশাল পুরস্কার আছে আপনার কাছে নেকি আছে। আল্লাহ সেটা আপনি আমাকে দান করেন আর ও খাইরা মিনহা এই মুসিবতে যেটা হারালাম তার মোকাবিলায় তার বিনিময়ে আপনি আমাকে এর চেয়ে বেশি উত্তম কিছু দান করেন এই দোয়াটা করতে হয় আল্লাহম জুরি ফি মুসিবত ও আখলেফলি মিনহা এই দোয়াটা আমাকে করতে বললেন আমি এই দোয়াটা করলাম সাংঘাতিক আমাকে এখন দোয়াটা যে শেষ অংশে আছে যে আল্লাহ এই মুসিবতে যা যা আমাকে দিন আর যেটা হারিয়েছি তার সে আরো উত্তম কিছু আল্লাহ আপনি আমাকে দান করেন এর অর্থ কি আবু সালামার মতো এত উত্তম মানুষ তো দুনিয়াতে আমি পাই ছিলেন কারণ আবু সালামা হচ্ছেন আবু আলুবাই তিন ইলা রাসুল্লাহ সাল আলী যে তিনি মদিনা প্রথম ফ্যামিলি নিয়ে যারা মক্কা থেকে মদিনা এসেছিলেন তিনি তাদের অন্তর্ভুক্ত তিনি এত উঁচু মানের একজন সাহাবি ছিলেন তারপরে আমি দোয়া পড়ছি অনেক পরে দোয়ার মধ্যে আমত আছে আমি দেখি ঠিকই তো আল্লাহ আমাকে আবু সালাম থেকে উত্তম স্বামী মিলে দিয়েছেন আমি রসুলকে স্বামী হিসাবে পেয়ে গেলাম তো দোয়ার মধ্যে কত উত্তম আমি তখন তো সেটা বুঝি নাই যাই হোক তোনার। হওয়ার পরে নবী ওয়েলকাম এটাকে কিভাবে আমি না বলি ইন্না তবে আমার সমস্যা আছে এই কথাটা ওনাকে গিয়ে তোমরা বলো ইন্নাফি খেলা আলান আমার তিনটি সমস্যা আছে আমার নিজের স্বভাব চরিত্রের মধ্যে তিনটি বিষয় আছে এগুলা আমি কেমনি হ্যান্ডেল করব যদি ওনার সানে এগুলো আমি করে ফেলি তাহলে তো মুশকিল কি কি একটা হলো আমি এমন একজন মহিলা যে আমি আমার সাংঘাতিক আত্মসম্মান মর্যাদাবোধ অনেক বেশি এবং সতীনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমি যে অনেক কিছুর মধ্যে সবর করে থাকতে পারবো কেউ আমার সঙ্গে একটু দুই কথা বললে এবং আমি যদি দেখি যে কম্পিটিশন আছে এগুলোর ক্ষেত্রে আমি কিন্তু করতে পারি না আমার এগুলার একটু কি বলা যায় চেতনা বোধ অনেক বেশি এখন সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমি ঠিকঠাক মতো চলতে পারবো কিনা না একটু হিংসা হিংসির মধ্যে পড়ে যাই এটা একটা আমার নিজের ব্যাপারে আমার কনফিডেন্স এর কমতি আছে এ একটা সমস্যা দুই নম্বর আনা ইমরা আতুন মুসব যে আমার কোলে তো একটা বাচ্চা আছে এখন নবী করিবাহ সংসারে যাবো বাচ্চা ঝামেলা আর আমার কোন দায়িত্ব পালন করার মতো এরকম কেউ নাই ওয়ালি সারা তো বিয়ের ঠিক না পিতা পিতার বর্তমানে ভাই এরকম আমার কেউ তো নাই তো এই আমি ওলি পাবো কোথায় গার্ডিয়ান হিসেবে। কম্পিটিশন তীব্র আকার ধারণ করে কিনা এই বিষয়ে আনকি আমি আল্লাহ তাল কাছে দোয়া করবো ইনশাল আশা করছি আল্লাহ তালা তোমার থেকে এই অতিরিক্ত ফিলিংটা আল্লাহ সরিয়ে নিয়ে যাবেন স্বতন্ত্রের সঙ্গে চলতে তোমার বড় ধরনের কষ্ট হবে না কম্পিটিশন হিংসা বিদ্বেষ এই জাতীয় কিছু আল্লাহ তোমার নিবেন দুই নম্বর অমা মা দেখা তুমি আল্লাহ আর বাচ্চা কাছে যে কথাগুলো বলেছ আমি আশা করছি আল্লাহ তালা তাদের কফিল হয়ে যাবেন অর্থাৎ তিনি নিজে এই দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক হলেন আমি তাদের দায়িত্ব দেখভাল করবো আল্লাহ করেন এরকম চিন্তা করে তোমার দায়িত্ব পালন করবে শাহিদা এই বানিয়ে তো তোমার যেই আছে আপনজন। তোমাকে মতামত দেওয়ার ক্ষেত্রে গাইড করার ক্ষেত্রে এগুলো তো এখানে তোমার কাছে তা তো আমি মনে করি না কথা না আলহামদুলিল্লাহ পরে ওনার সঙ্গে হয়ে গেল ফকর যা সাজাউজাহ তখন ওনার ওয়ালি হিসাবে উপস্থিত ছিল ওনার ছেলে বড় হয়েছে বালে ছেলেকে বললেন তুমি তো আমার এখন গার্ডিয়ান ওয়ালি তুমি আমার নেকার কাদের দায়িত্ব গ্রহণ এবং ছেলে নেকার কাদের দায়িত্ব করে ওয়ালি হিসাবে নবী করিম সাল্লা কাছে নিজের মাকে বিয়ে দিলেন ওকে আলহামদুলিল্লাহ এবং এ মহিলা যে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এটা বোঝা গেছে আরো পরে কেন রসুল্লাহ সাল্লা চুজ করেছিলেন যখন আপনাদের মনে আছে হোদায় বিহার সন্ধির সময় হদাই বিয়ার সন্ধি আমরা করবো ইনশাআল্লাহ ওই সময় যখন ওনার ওমরা করতে আসছিলেন রাস্তার মধ্যে আটকেই দিল মক্কা লোকেরা বলছে যে আলাউ করব না তোমরা শান্তিপূর্ণ ভাবে করাও অ্যালাউ করব না বাধা দেব তখন আলাপ আলোচনা করে তিনি যুদ্ধে এড়ানোর জন্য একটি শান্তি চুক্তি করলেন যে ঠিক আছে এবার আমরা ওমরা করতে যাব না ফেরত চলে যাব চুক্তি হলো আগামী বছর আমরা ওমরা করতে আসবো তোমরা অ্যালাউ করবা তো তিনি পরে শাহাবাদীকে নিয়ে ফেরত আসছিলেন কিন্তু সাহাবিরা খুব কষ্ট পেয়েছেন বিরাট একটা দল নিয়ে যাচ্ছিলেন কিছু পাশে আছে আমরা যুদ্ধ করব কেন আমাদের এহারাম খোলো আমরা এখান থেকে ফেরত চলে যাবো এই বছর করা হবে না সাহাবিদের মানতে অনেক কষ্ট হয়েছে কেউ এহেরামের কাপড় খোলে না এই প্রথম পাওয়া গেল যে রসুল উল্লাহ সাল্লা কথা সঙ্গে সঙ্গে আমল করছেন না সাহাবিরা এত মানে কষ্ট যজ্বা বললো যে আমরা এত অপমানিত কেন হব। আমরা তো আল্লাহ তালা আমাদেরকে যুদ্ধে বিজয় দিয়েছে কমদের যুদ্ধে তার আগে বিজয় হয়েছে এর আগে বদলে বিজয় হয়েছে ওদের একটুখানি ক্ষতি হয়েছে কিন্তু আমরা তো আপার হ্যান্ডে আছি এখন ওদের কাছে নাকে দর্শকত গিয়ে আমরা সন্ধি করব কেন আমরা কি কাপুরুষ হয়ে গেছে নাকি আমরা লড়াই করলে ওরা টিকতে পারবে না তারপরে কেন আমরা বিজয় মানে পরাজিত হওয়ার মতো সন্ধি চুক্তি করব। কিন্তু আল্লাহ তালা জানেন যে এর এরপরেই মক্কা বিজয়ের রাস্তা খুলে যাবে হ্যাঁ তো আল্লাহ তালার ইঙ্গিত আছে তো রসুল সন্ধি চুক্তি করছেন সাহাবিরা মানছেন না তো সঙ্গে তোমা সাল্লাম খুব বুদ্ধিমতী মহিলা বলে যে কি করি আমার উমর কোনোদিন এরকম করে নাই আমার সাথে এখন দেখি একটাও এরামের কাপড় খোলে না আমি কি করতে পারি কাহ আসলে এদিক আসেন আমি আপনার মাথার চুল কেটে দেয় ওই যে এখানে খুলতে হলে চুল কাটতে হবে চুল কেটে দেয় আর আপনি মাথা সেভ করা মাথা নিয়ে সামনে চলে যান আপনাকে দেখলে সবাই আর করবে না তো ঠিকই উনি চুল কেটে দিলেন রসুল সাল্লাহ আসলামের আর যেই সাহাবিরা দেখলো যে নবী করিম সাল্লা চুল কেটে ফেলেছে তো আর করা যাবে না সবাই করলো যে খেয়াল করলো এতক্ষণ ইয়া আল্লাহ ওনার কথা আমরা শুনি নাই এতক্ষণ এখন জলদি করে তারা চুল কাটতেছে ঘরের বিবি হিসাবে আসলেন ওনার নিকার খবর পাই মনে বেশি সুবিধা লাগে নাই তো আমার থেকে কয়েক ডিগ্রি আয়সা দিন পরে আর কি মহিলারা তো আবেগপ্রবণ হন যদি উনি অনেক জ্ঞানী আমাদের মা কত সানওয়ালা স্টিল সতীনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তো কষ্ট তো আছেই মনের মধ্যে কিছু তো উনি বলেন যখন আমি শুনলাম যে তিনি ইম সালামা কে নিকা করেছেন আমি একটু খানিক দুঃখিত হয়ে গেলাম কারণ অনেক সুন্দরী আমার তুলনায় বেশি সুন্দরী তারপর আমি দেখতে গেলাম শ্বাস পর্যন্ত যে দেখি কেমন সুন্দরী ও মা গিয়ে দেখি যে দাপনা করছে তার সে কয়েক গুণ বেশি সুন্দরী হসনি তো এ সমস্ত ক্ষেত্রে আল্লাহ তালনাকে যেমন রূপসী করেছিলেন তেমন বুদ্ধিমতী করেছিলেন মহিষী মহিলা ছিলেন আয়সার দিলহার কষ্ট কিন্তু যায় নাই তিনি খুব মনে কষ্ট ফিল করতেছেন তো উম্মে উমের আনহা একদিন আয়সার ঘরে আসছেন রসুল ওনার ঘরে থাকার কথা সেদিন আয়সার দিল ঘরে থাকার কথা তো থাকছেন সে ঘরে এদিকে উমের সাল্লাম আলাদা আল্লাহ আনহা ওনার ঘরে দিন স্পেশাল একটু খানা পাকিয়েছেন স্পেশাল একটা খাবার তৈরি করেছ উমের সাল্লাম রাজনা তো মানে করলেন খাবার একটু অংশ আশার ঘরে আজকে আসেন ঘরে একটু দিয়ে আসে যে ওনার ঘরে কিছু খাবার নিয়ে আসছে একটা প্লেট করে নিয়ে আসছে আশা রাজ আহ এটা দেখে তো এবার ওনার এত কষ্ট হয়ে গেছে তিনি ঘর থেকে বাইরে ছোট একটা পাথরের টুকরো আনছেন কাপড়ের মধ্যে করে আপনাকে লুকে এনে ওই যে প্লেটে করে দিচ্ছে প্লেট এমনি মারছেন জোরে মারতে গিয়ে প্লেটের এক কোনা ভেঙে গেছে খাবার গুলো কিছু মাটিতে পড়ে গেছে নিজের হাতে খাবারগুলো আবার উঠালেন উনি তো বেশ খাবার পরে এগুলো ফেলে দিতেন না মুসে তিনি খেয়ে নিতেন ওইগুলা উঠালেন উঠে ওই যে খাদেমকে বললেন রা রাত উম তোমাদের মা আয়সার আজকে যে খুব চেটে গেছে আজকে আর সহ্য করতে পারে না। এই কমেন্ট শুধু করলেন না তারপরে আসা খাবে এ দূর পর্যন্তই তিনি করলেন আহ এখানে এই কাহিনীর শেষে উমের সাল্লাম রাজি আনহা কিন্তু তিনি আমাদের মাদের মধ্যে সবচেয়ে লম্বা হায়াত পেয়েছিলেন তিনি অনেক লম্বা হায়াত পেয়েছেন প্রায় উনার বয়স হয়ে গেছিল নব্বই বৎসর ইন্তকালের সময় উনি অনেক লম্বা হায়াত পেয়েছেন হোসাইন দাদি আল্লাহ আনহ যে শহীদ হন ওটাও তিনি পেয়েছেন আর যে তিনি এই সংবাদটা মধ্যে এক বছরে শুনেছিলেন যে হোসাইন দাদির কতল করা হয়েছে এটার কারণে তিনি হেভি শখ হয়ে পারেননি অল্প কয়েকদিনের মধ্যে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং ওনার ইন্ত ধরেন একষট্টি হিজড়িতে ওনার ইন্তিকাল হয় একষি বাষি হিজড়িতে তখনিদ এমনি খলিফা হিসেবে আসেন এবং তিনি হলেন আখেরি যার সর্বশেষ নবী বিদায় নেন এইভাবে হিজড়ি চতুর্থ সন শেষ হয়ে গেল এবার আসলো হিজড়ি পঞ্চম সনে পদার্প করলেন নবী করিম মুসলিম জন্মদিনায় পঞ্চম সনের ঐতিহাসিক ঘটনাগুলো কি হিতরি পঞ্চম সনে আউয়াল মাসে একটি অভিযানে ওনারা নামলেন অভিযানটার নাম হল গাজওয়াত জন্দল দু মাতিল জন্দল নামে এই একটা এলাকা এটা ছিল মদিনার থেকে সিরিয়া দেমাসকে দিয়ে যাওয়ার পথে মদিনার থেকে প্রায় পনেরো দিন লাগে ওখানে পৌঁছছে হেঁটে গেলে বা উঠে করে গেলে পনেরো ষোলো দিনের দূরত্ব সেখানে চেষ্টা করে ওই এলাকা দিয়ে মুসলমানদের মদিনার অনেকেই সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করতে যাওয়া আশা করেন আবার ইসলামের কারণেও অনেকে মদিনায় আসেন ইসলাম কবুল করে আবার চলে যান এইভাবে করে যে লোকগুলো আসে এরা সন্ত্রাসীর মত এদের কাছ থেকে সব ছিনিয়ে নেয়ের থেকে সব কেড়ে নিয়ে যায় এদেরগুলো একটু দুষ্ট প্রকৃতির তিনি সেখান থেকে মোদিনা থেকে রওনা করে দিলেন এবারে তিনি মোদিনাতে দিলেন দায়িত্ব সেবা ইভিনেফারি রাজু আল আহ কে এবারে তিনি প্রায় হাজার খানিক সাহাবিদের বহর নিয়ে তিনিরা রওনা দিলেন ওনারা রাতের বেলায় সফর করতেন দিনের বেলায় এক লুকিয়ে থাকতেন তাতে এবং সাথে করে মাজকুর নামে একজন গাইড নিয়েছিলেন যে ওই এলাকার রাস্তাঘাট ভালো করে চিনি তাদের বসবাসের জায়গাগুলো ভালো করে চেনে এরপরে পশ্চিম পশ্চিম গোপনীয় ওনারা যখন চলে গেলেন গিয়ে দেখলেন যে তাদের কিছু গরু ছাগল দেখা যায় ওগুলোকে কিছু ক্যাপচার করলেন ছাগল টাগল কিছু এই খবর যখন ওদের কাছে পৌঁছলো কবিলাওয়ালাদের কাছে তারা চট ওখান থেকে জলদি করে সব পালিয়ে গেল যে এই বাহিনীর সঙ্গে টিকা যাবে না কোথায় যে পালিয়ে গেল ওদের এলাকায় বসত বাড়ি গিয়ে দেখেন যে সব ফাঁকা কয়েকদিন ওখানে তিনি থাকলেন এবং বিভিন্ন জায়গায় একটু পাঠালেন কয়েকদিন স্বাভাবিক ভাগ করে করে এদের কোনো দেখা পাওয়া যায় কিনা দেখাই পাওয়া যায় না একদম সব ভাগছে যুদ্ধ হলো না কিন্তু অনেক গণিমতের মাল ওরা ফেলে গেছিল ওগুলাকে ওনারা নিয়ে চলে আসলেন এই যে যুদ্ধটা হলো বা অভিযানটা ছিল এটা ছিল মদিনার থেকে শাম সিরিয়ার দিকে সেটা মক্কার অপোজিটে এতক্ষণ পর্যন্ত এর আগ পর্যন্ত রসুল উল্লা সালামের মদিনার খবর এগুলো মক্কা কেন্দ্রিক প্রচার প্রপাগান্ডা যেটাই হচ্ছে ওই দিকে উনি ব্যাপক প্রচার প্রপাগানটার সুযোগ পাননি যখন ওই দিকে অভিধানে গেলেন ওই এলাকায় সিরিয়ার দিকে তখন বেশ প্রচার প্রফাগান একটা সুযোগ হয়ে গেল ওনাদের বাহিনী দিকে আশেপাশে কবিলাগুলো তারা ইসলামের ব্যাপারে জানার সুযোগ হলো ইসলাম যে একটা বড় শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে এটাও তারা দেখতে পেল এভাবে করে ওদিকে ইসলামের বেশ প্রচারের কাজ হয়ে গেল নম্বর হচ্ছে যে বেশ এটা পরবর্তী পর্যায়ে অভিযানগুলোর জন্য মক্কা অভিযান তাবুকের অভিযান এগুলোর জন্য কিন্তু একটা প্রস্তুতি হিসাবে সাহাবাদ ট্রেনিং হল যে দূরে যেতে হলে একটা বাহিনী নিয়ে কিভাবে যেতে হবে তার জন্য ওনাদের একটা রিহার্সেল এর মতো হলো বিনা যুদ্ধে হইলেও কিন্তু ট্রেনিং ওনাদের হয়ে গেলেন এই পঞ্চম হিদির সঙ্গে আরেকটি ঘটনা হচ্ছে রজব মাসে মোজাইনা নামে আরেকটি কবিলার থেকে বেশ কিছু লোকজন আসলো প্রায় চারশ লোক আসলো চার শতক ফোর হান্ড্রেড অফ সেই কবিলা থেকে এক সঙ্গে এসেছে ইসলাম কবুল করার জন্য এবং ইবনি মোকার ইয়াস আল বেলাল ইবন হারেথ এই জনের নেতৃত্বে তারা লিডার ছিলেন তাদের সঙ্গে চারশো লোক আসলো এসে তারা ইসলামকে জানার চেষ্টা করল এবং নবী কারিম সাল্লা আলাইস্লামের হাতে বায়াত করে তারা আলহামদুল্লা ইসলাম কবুল করে ফেললেন এখন তারা বলল যে আপনার সাহাবীর যেভাবে মক্কা থেকে হিজরত করে এসেছে আমরা কি আমাদের কবির থেকে হিজরত করে চলে আসতে হবে তিনি বলেন না তোমাদের আসার দরকার নেই না যেখানে আসলে তোমাদের ধন সম্পত্তির ছেলে মেয়ের পরিবার পরিজন ওখানে থাকো এবং সেখানে তোমরা দাওয়াতি কাজ করো দিনে প্রচার চলে গেলেন এই বিষয়ে এসেছে আর ওনাদের পক্ষ থেকে ওয়ান দা লিডার যিনি ছিলেন নোমার ইমনি বলেন আমরা যখন চারশো লোক এসেছিলাম মুজাইনা কবিরা থেকে নবী করিম সালাম আমাদের সঙ্গে কথাবার্তা বললেন তো আমরা চলে যাব। তখন আমাদের একজন বলে বসলেন ইয়ারসুল আল্লাহ আমাদের তো আসলে একটু অভাব অনটনও আছে আর যাওয়ার সময় তো আমাদের রাস্তাও কঠিন তো আমাদের খাবার দাবার কিন্তু সাথে কিছু নাই আর আমাদের এলাকা একটু বেশ অভাব অনটন আছে মদিনা কিন্তু সেই তুলনায় কিছুটা অভাব অনটন কম কারণ যথেষ্ট খেজুর গাছ মদিনা আছে খেজুর বাগান আছে তো খেজুর ছিল প্রধান খাদ্য তো নবী করিম সালাম অমর রাজিয়াল আহ কে বললেন যা বৈধ তাদেরকে অমর বেশ কিছু খাবার টাবার খেজুর টালো করে দিয়ে দাও অমর রাজিয়াল আনুর কাছে তিনি কিছু এরকম স্টক রেখেছিলেন গোডাউনের মতো অমর রাজ আনু সেগুলো দেখাশোনা করতেন তিনি বললেন মা তেমন কিছু হবে তুমি যাও আর কোথায় স্টক গুলো আছে তোমার কাছে যেগুলো ছেলেগুলো শেষ থাকলে অমুক জায়গায় যাও যেখানে বড় একটা আরো কোষাগার আছে ওখানে যাও সেখানে গিয়ে নবীকার নির্দেশে উমার গেলেন ওখানে মার্শাল বেশ বড় স্তূপ ছিল তোমাদের যা লাগে আমি পেছনে আছি তাদেরকে নিতে বললাম এমন নেওয়া নিল দেখলাম যে আর কিছুই রাখে নাই সাফ করে নিয়ে গেছে ঠিক আছে নিল নবীকার আর কামিন কামনি ওকে এরপরে নবী করিম সাল্লাম আহ তাদেরকে আরো কিছু এরিয়া ছিল যেগুলো মদিনার ও আন্ডারে কিছু তাদের এর এলাকার কাছাকাছি কিছু সুন্দর কৃষিযোগ্য জমি ছিল এগুলো তাদেরকে অনেকে দায়িত্ব দিয়ে দিলেন তোমরা এগুলো থেকে যা ফসল টসল পাই তোমাদের একটু অভাব অনটন বেশি এগুলো তোমরা নিয়ে নাও ওকে আহ এরপর তিনি একটা চুক্তির আকারে লিখে দিলেন কোন সময় তাদের হাত থেকে চুক্তি লিখিত আকারে দিলেন যাতে তারা সান্ত্বনা পায় গ্যারান্টি পায় কেউ তাদের হাত থেকে কেড়ে নেবে না এই মুজাইনা কবিরা লোকগুলো ভালো লোক ছিল নবী করিম সাল্লাম তাদের প্রশংসা করেছেন আর কি হাজিস এসেছে তিনি বল যে লোকজন কবিলা মোজাই না কবিলা এবং জোহাই না কবিলা বিশেষ করে যারা মোজাই না এরা কে আমাদের আল্লাহ তালার কাছে অনেক মর্যাদার অধিকারী হবে তাদের মর্যাদা অনেক বেশি হবে কবিলা আসাদ থেকে কবিলা থেকে এদের কাছে বেশি উঁচু হবে কারণ তারা ইসলামকে খুব সহজেই কবুল করে ফেলেছিলেন এরপরে আসলো এই হিজড়ি সনেইন চলছে আমাদের তখন পঞ্চম শনে এইখানে নবী করিম ইসালামের সঙ্গে জাইন আনাদী হবে ওনার মা ছিলেন উমাইমা বিন আব্দুল মুতালেব আব্দুল মুতালেবের মেয়ে আবদুল মুতাল মেয়ে উমাইমা আর উমাইমার ভাই হচ্ছেন আবদুল্লাহ আবদুল্লাহ কে রসুলের পিতা তো এখন উমাইমা হচ্ছেন আবদুল্লাহ ভাই তাহলে উমাইমা নবী করিম সাল্লা কাহিনী হচ্ছে তিনি অনেক আগে ইসলাম কবুল করে ফেলেছিলেন ওনার বংশের অনেকেই কবুল করার আগে মক্কা থাকতে পরে তিনি হিজত করেছেন এবং ওনাকে বিবাহ প্রস্তাব দিয়েছিলেন তিনি জায়দ রাজি আল্লাহ আনুর সঙ্গে জায়দিন আর এ জাহিদ হারে থাকে তিনি হচ্ছেন খাদি জার্লাহ আনহার গোলাম কৃতদাস আর এই আসলে একজন মুক্ত মানুষ ছিলেন বালক অবস্থায় তিনি ইয়ামানের বসবাস করতেন বাবার সঙ্গে বাপমার সঙ্গে ওনার মা নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল এই জাহেদকে কোলে করে নিয়ে সেই নানার বাড়ির কবিলাকে আক্রমণ করেছে আরেকটি কবিলা ওই জাহিলি জমানায় নবী করিম আগের ঘটনা আক্রমণ করে তারা জায়দ কে করে নিয়ে যায় এবং কৃত দাস হিসাবে বিক্রি করে আর তিনি করে নিয়ে আসেন হারে থাকে পরে জায়দিন হারে থা দিয়া আনহা আনহুকে মা খাদিজা ওনার স্বামীকে জায়েদকে ওনার খাদে হিসাবে গিফট দেন এবং এতে করে জাহিনার খুব সম্পর্ক হয়ে যায় সাথে খুব মহব্বুত করতেন আর সে পিতার মতো মহব্বুত করতেন কারণ এমন মানুষকে কি কিসমত জাহেদুল আদিউল উনি খুব মহব্বুত করতেন আর নবী করিম সাল কোন পুত্র সন্তান ছিল না কাজেই তিনি ওনাকে পুত্রের মতো মনে করেছেন তো যখন ওনার ঘরে আসেন এভাবে ছেলের মাথা করে আদর করেন উনিও তাকে এভাবে সম্মান করেন এদিকে যা পিটা তার সন্তানকে হারিয়ে খুঁজতে থাকে যে কোথায় বিক্রি হলো আমার ছেলেকে আমি যত টাকা লাগে তার থেকে কিনে আনবো খুঁজতে খুঁজতে ওখানে ওর টাটা সম্পর্কে একজন হয় তারা ইয়ামান এলাকা থেকে ওইরা করতে এসেছিল মক্কায় এসে জাহেদকে দেখে আবিষ্কার করে তখন গিয়ে খবর দেয় তার বাবা কিছু টাকা পয়সা জোগাড় করে মক্কায় আসলো খুঁজতে খুঁজতে রসুলকে খুঁজে বের করলো যে আপনার ছেলেটা আমার ছেলেটা আপনার ঘরে তো এটাকে আমি কি কত টাকা আপনাকে দিতে হবে আমি ছেলেটাকে আমার কাছে ফেরত নিতে চাই আপনি মেহরবানি করে আমাকে এই সুযোগটা দেন তখন জায়দকে বলেন না টাকা টু দিতে হবে না সে যদি চলে যেতে চায় আমি আপনি তাকে দিয়ে দেব তখন তিনি জায়দকে ডাকলেন ডাকার পরে জায়েদকে বললেন জায়দ তোমার বাবা আসছে তুমি তার সঙ্গে যাবা তো যায় দাঁড়াতে আনহ বাবার দিকে তাকা নেন রসুল যে বাবা আমি যে মানুষের কাছে আসি আপনি জানেন কত ভালো মানুষের কাছে না এরপরে নবী করিম সাল্লা খুশি হয়ে গেলেন তো বাবাও বুঝছে যে যাবে না ছেলেকে হয়তো দেখা সাক্ষাৎ হবে তারা আসবে দেখবে উনি হতে বাড়িয়ে আসবেন কিন্তু থাকবেন তিনি রসুল্লাহ সাল্লাম কাছে তো বাবা শাসমন্ত্রী পোষণ করেননি পরে নবী করিম সাল্লাম এই জায়দ কে নিয়ে গেলেন হারাম শরীফের কাছে নিয়ে ওখানে চুক্তি করতে হলে বড় কিছু করতে হলে সিদ্ধান্ত নিতে হলে লোকদেরকে জানাতে হলে ওইখানে যায় সবাই তো ওখানে গিয়ে তিনি আওয়াজ করে বললেন যে আমার এই ছেলে জায়েদকে আমি আমার ছেলে বানালাম আমার মৃত্যুর পরে সে আমার ওয়ারিস হবে সে আগে মারা গেলে আমি তার ওয়ারিস হবো তোমরা সবাই সাক্ষী থাকো তো সবাইকে সাক্ষী রেখে তিনি এই পুত্র বানালেন বাবাই বাবার উপস্থিতিতে বাবা এতে আরো খুশি হয়ে গেল আল্লাহ লোক আরে মোহাম্মদ এত নামি দামি লোক সে যদি আমার ছেলেকে ছেলে বানায় আর আমার কোন আর দুঃখ থাকে থাকে নাকি তিনিও খুশি হয়ে গেলেন তো খুশি হয়ে তারপরে তিনি চলে গেলেন এখন সবাই জানে ডাকত যে জায়দ হচ্ছে এক পর্যায়ে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে দিলেন নবী করিম সাল্লাহাম তৎকালীন সমাজের তরিকা অনুযায়ী কাজ করেছেন ওনার কাছে তখন কোনো শরীয়ত নাই আছে নাকি নবী হিসে শরিয়া থাকবে তখন তো তুই সেটা বানালেন কিন্তু আল্লাহ কোরআনের আয়াত করে বললেন যে এই পালক পুত্রের এই কনসেপ্ট এডপশনের এই কনসেপ্ট নাই আল্লাহ তালা সৌরা আল্লাহ পাঁচ নম্বর আয়াত নাজুল করলেন বাদাউদ্দু বিনিম তাদেরকে সন্তানদেরকে তোমরা পিতার নামের সঙ্গে অরিজিনাল পিতা বায়োলজিক্যাল পিতা যে জন্মদাতা পিতা তার নামের সঙ্গে ডাকতে হবে কেউ কোনো দিন জন্মদাতা ছাড়া অন্য কেউ পিতা হতে পারে না এই জন্য আরব দেশে এখনো গেলে আপনি দেখবেন এই সন্তানের নামের পরের নামটাই হলো বাবার নাম এই মহাম্মদ ইবনু আবদুল্লাহ লাগে না মোহাম্মদ আব্দুল্লাহ বললে লোকেরা বুঝবে মোহাম্মদ হলো ছেলে বাবার নাম কি আবদুল্লা কারণ আমাদের সাঈদ ছেলের বাবার নাম কি আহমদ এরকম করে তাদের স্টাইল কোরআন থেকে তারা নিল এটাই ইসাম স্টাইল পরে নবী কর ইম সালাম উদ্যোগ করেছেন তাকে বলে দিয়েছেন যে তুমি যাই দেবনে হারে থাই তোমার পরিচয় তোমার পরিচয় যাই দেবনে মোহাম্মদ নয় যদিও আন্তরিক সম্পর্কে এখনো আছে যায় মানুষ সেখানে আছেন তো এখানে আমরা একটা মাসালা শিখলাম আমাদের মহিলারা আমাদের বাংলাদেশেও আছে বিয়ের পরে স্বামীর নাম গ্রহণ করে এই অন ইসলামিক বিয়ের পরে মহিলা স্বামীর নাম গ্রহণ করা এইটা শরীয়ত সম্মত নয় মহিলা কোন নাম থাকবে তার লাস্ট নেই পারিবারিক নেই বাবার নাম থাকবে আল্লাহর কোরনের আয়াত কিন্তু অনেক দেশে আমাদের আর এই যে সমস্ত নিয়ে অধিকার হরণ করেছে আর স্বামীর নাম পিছনে লাগাইতে বাধ্য করেছে তাই না একটা মহিলার নাম কয়বার বার চেঞ্জ হয় যতবার স্বামী পাল্টায় ততবার তার নাম চেঞ্জ হয় তাহলে মহিলাদের সম্মান নামের দিক থেকে পাঁচটাতে বাড়ালো না কমালো হ্যাঁ ইসলাম নারী অধিকার কিভাবে দিয়েছে দেখছেন তার নিজের নামটা তার রায় কেড়ে নিয়েছে তার বাবার পরিচয়কে কেড়ে নিয়েছে ইসলাম সেটা দিয়েছে কোরআন দিয়ে সেটা দিয়েছে। এখন নবী করিম সাল্লা চিন্তা করলেন যে আমি এই যাই যখন বড় হয়েছে তাকে বিয়ে করো তো বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য তিনি নিজে প্রস্তাব দিলেন ওনার ফুফাতো বোন জাইন আবরা দেওয়াল সঙ্গে বিয়ে দিতে এখন যায় না আমরা দিলা রাজি না যেটাই হোক সে অরিজিনালি দাস না থাকলে তো এখন দাসের মধ্যে আর দেখতে শুনতেও এত বেশি আহামরি কিছু না একটু খাটো মাটো ছিলেন চারা ছিল খুব বেশি একেবারে স্মার্ট গাই না তো উনি একটু হেজিটেশন করলেন একটু আপত্তি করলেন বললেন যে আমি কোর বংশ একজন মেয়ে আহ না খাই মিনু হাসাবান আমার বংশ কত উপরের বংশ আর আমি বুঝি এরকম একটা ছেলেকে বিয়ে করবো নবী বংশ থেকে শুরু করে বাকিদের বংশ নাই এই বংশের বড়াই এগুলো ইসলামের দৃষ্টিতে কতটুকুন গ্রহণযোগ্য আল্লাহ তালা কি বলেছেন তোমাদেরকে আমি বিভিন্ন হবে না ইন্দা আক্রামাকুমা লুম যার আল্লাহর কাছে তাকুয়া বেশি তার কাছে আল্লাহ সম্মান বেশি আবার দুনিয়াতে না দুনিয়াতে যদি আপনি বলেন আমার তাকুয়া বেশি ওনার থেকে এটা কি হবে নাকি সেটা তাক বেশি আছে কে জানবে সেটা আল্লাহর কাছে রেখে দাও আমরা সব সমান এই জিনিসটা ভাঙতে চাইলেন যে কড়াইদের বংশের গৌরব তারপর কৃতদাস যদি সে ভালো মুসলিম হয় তাকে ভিড় করা যাবে না এই জাতীয় এইগুলো যেন চলে যায় তো তিনি দিলেন কিন্তু যাই দিল আনহা একটু রাজি হচ্ছেন না আর ইতিমধ্যে আল্লাহ তালা ওহিন করে দিলেন কি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে কোনো মোমেন পুরুষ বা মহিলার জন্য জায়জ নাই যদি আল্লাহ এবং তার রাসুল কোনো ফয়সলা তাদেরকে করে দেয় সিদ্ধান্ত দেয় আই হ্যাঁ তাদের নিজস্ব আর কোন মতামত আর কিছু থাকে না আল্লাহ তার রসুলের কথা শুনতে হয় যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের কথা মানতে অস্বীকার করে ফকাদে দল্লা দল আলমিনা সে বড়ই গোমরাহীতে লিপ্ত হয়ে যাবে এই আয়া যখন নাজিল হয়ে গেল যাই না কাছে খবর গেলেন খবর গেল তখন তিনি এই ভালো মোমেন দিনদার ইসলাম অনেক আগে কবুল করেছেন আমার তার এখন কোনো কথা বলা যাবে না তখন তিনি বললেন রাজুই তাহলি ইয়া রাসুল আল্লাহ মান কাহান হে আল্লাহ রাসুল আপনি সত্যি চান আমি তাকে বিয়ে করব জাহিদ কে কলা হ্যা তিনি বলেন হ্যাঁ আমি তা চাই যাই না ইদানি রাসুল আল্লাহ আমি আল্লাহর কথা আর অমান্য করব না আন ফাঁকাত আমি আপনাকে বলে দিচ্ছি আমি তাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম এখন এখানে আল্লাহর কিছু মানুষ আছে আল্লাহর ইচ্ছা আর একটু বাকি রয়ে গেছে কার্যকরী করানো আর এদিকে জায়ন আবরাজ আহ্ন দিলের মধ্যে আল্লাহ কথা আল্লাহ নবীর কথা শুনছেন কিন্তু আসলে মন বসে নাই তেমন ভালো ভালো লাগছে না উনি ভিতরে ভিতরে কিছুটা অসন্তুষ্ট এবং একজন কি যেভাবে খোলা মনে অ্যাকসেপ্ট করার সেটা তিনি পারছেন না কিছুটা ফাঁক থেকে যাচ্ছে এটা যায় ফিল করলেন যে আমি তো আমার স্ত্রীর মনে হয় আমাকে মন দিয়ে গ্রহণ করেনি তো এইভাবে তিনি চিন্তা করলেন যে এটা আমার জনপদে ঠিক হবে না আমি তাকে তালাক দেওয়াই উচিত এটা যায় চিন্তা করে এদিকে আর একটা আছে যে পালক পুত্র মনে করে সব সবকিছু পালক পুত্র হবে না এখন যে পুত্র এটা ভাঙতে হবে সমাজের ভুল ধারণা যেটা এখনো আমাদের সমাজে আছে আছে কিনা বলেন পালক পুত্রকে একেবারে পুত্র বলে এইরকম পরিচয় দেয় এবং তার জন্য ওয়ারিশ হিসাবে সে হয়ে যায় সে ওয়ারিশ হইতে পারবে না যদি কেউ কোন বাচ্চাকে পালেন পালা আছে কিন্তু বড় হওয়ার পরে তাকে বলতে হবে কি তুমি তোমার মা অমুক বাবা অমুক আমি তোমাকে লালন পালন করেছি এবং তাকে কিছু সম্পত্তি দিতে পারবেন উইল করে করে দেওয়া যায় হ্যাঁ পর্দা করতে হবে পরে তার ঘরে সন্তান তারা আছে তার স্ত্রীর কিছুটা এগুলো মেনটেন করতে হবে তো এগুলো আল্লাহ ভাঙতে চান মুসলমানদেরকে নবী করিমুল্লামকে দিয়ে এটা ভাঙাবেন আল্লাহ তারা এখন এদিকে জায়দ রা দেহ বলেন সংসার ঘরে ধরে রাখছি তার কষ্ট হচ্ছে জায়দ কে বুঝানো যাক আল্লাহকে ভয় করো তো খামাকে তালাকের দিকে যাবা তোমার স্ত্রীকে তুমি রাখার চেষ্টা করো বুঝাও হয়তো বুঝবে এদিকে আল্লাহ তালা ওনাকে মেসেজ দিয়ে দিছেন এটা তারা খাওয়া লাগবে এবং তারা খাওয়ার পর হয়ে গেলে তার স্ত্রীকে আপনাকে বিয়ে করতে হবে ওই এটা ভাঙবে না আল্লাহ যে স্ত্রীকেও বিয়ে করা যায় এতে বোঝা গেলে পালক পুত্র কোন পুত্রই না বিয়ে করাইয়া নিজের পুত্র আল্লাহ মাফ করুন কেউ যদি নিজের পুত্রকে বিয়ে শি করান বিয়ে করা দি পরে এই আপনার পুত্র যদি ওই তার স্ত্রীকে তালাক দেয় এই তালাক স্ত্রীকে কি প্রমাণ করতে চান আল্লাহ তো আল্লাহ তালা ওনাকে মেসেজ দিলেন যে তাকে তালাক দেওয়ার জন্য আপনি মানা করেন না তাকে উৎসাহিত করেন তালাক দিয়ে ফেলুক এবং আমি আপনাকে ইড্ডতের পরে তাকে বিয়ে করাবো দিস ইস মাই প্ল্যান আল্লাহ দিয়েছেন কিন্তু আল্লাহর এই হুকুমটা কি বলবে আবিষ্কার করবে এটা তো ওনার জন্য বড় কষ্টের কারণ হয়ে যাবে কি করবেন তিনি খুব হেজিটেশনে আছেন যাই আবার আসতেছে তাকে আবার রাখো রাখো তুমি থাক তুমি তাহলে করো না তুমি রাখো বলতে পারতেছেন না আল্লাহ আয়টা আল্লাহ শাস্ত্র করলে কোরা আয়ত না করুন আল্লাহ সুর হাজের সাথ নম্বর আয়ুল হি আনশে আলাই কে হে নবী আপনি যখন বলেন যার প্রতি আল্লাহ অনেক যাকে আল্লাহ অনেক নামত দিয়ে ধন্য করেছেন দয়া করেছেন আপনিও যাকে অনেক নামত দিয়ে ধন্য করেছেন দয়া করেছেন সে লোকটাকে জায়দ্রা দিল তাকে যখন আপনি খালি বলেন আল্লাহ চান যে সে তালাক দেখ আপনি বিয়ে করবেন আপনি খালি এটার ভিতরে ঢুকেই রাখেন ও তাকসার নাস আপনার লোকদেরকে ভয় করেন মানে যেন ওনাকা আল্লাহ তো হক বেশি আপনি আল্লাহকে ভয় করবেন আপনি মানুষেরা তো ভয় করা শুরু করলেন মানুষের কি বলবে না বলবে আমি চাই সেটা আপনি আমার হুকুন কার্যকরী করেন তাকে বলেন তারা দিতে তো বোখারি বর্ণনা করেছেন আনা সাদিয়ালী নবী করিম সাল্লাহ আসসালামের খাদেম ছিলেন দীর্ঘদিন তিনি বলেন লাউকানা রাসুল সাল্লাহ ক্যাম সাই মাহাদ আয়া যদি নবী করিম সাল্লা কিছু গোপন করতে চাইতেন ওহিত থেকে কোন আয়াত থেকে যদি অ্যালাউড হইতো কিছু গোপন করা তাহলে এই আয়াতটাকে তিনি অবশ্যই গোপন করে ফেলতেন তিনি এত সংকটে আসেন যে কেমনি আয়াতের খবর লোক দেখে বলবেন একই কথা বলেছেন আল্লাহ তালা নীম সালাম আল্লাহ তালা কোন ওয়াহির কোন আয়াত যদি লুকাতেন কাউকে বলতেন না গোপন রেখে দিতেন তাহলে এই আয়াটেই গোপন রাখতেন কিন্তু তিনি সাহস করতে পারেন নাই বলতে হয়েছে তারপরে তিনি যখন আল্লাহ এরকম আল্লাহ তালা হুকুমে তিনি শাদী করলেন শাদী করার ক্ষেত্রে তিনি নিজে জায়েদকে বললেন প্রস্তাব নিয়ে জায়েদকে পাঠালেন ইদ্যত পার হওয়ার পরে যায় তার কাছে গিয়ে বলল যে আল্লাহর হুকুমে আমাকে জানেন জায়দ এখন আর তার স্বামী তালাক দিয়েছেন ইদ্দত পার হয়ে গেছে তো তিনি তার চেহারাকে ঢেকে ফেলেছেন যেহেতু তিনি এখন পরমানুষ তারপরে জায়েদ নিজের অনুভূতি বলেন এখন আমি যখন তার দিকে অন্যরকম আমার স্ত্রী ছিল এক সময় সেই সম্মান সেই ফিলিং না ফিলিং হলো যে সে মেনিন হয়ে যাবে মমেনদের মায়ের জায়গায় চলে যাবে তাই না আদামাদ আমার দিল্লি ভিতরে তার ব্যাপারে এখন অন্য একটা সম্মান আসন এসে চলে গেল আমি এখন আর তার চেহারা দিকে আমি নিচন দিকে ফিরে তাকিয়ে তার সঙ্গে কথা বলতেছি তার দিকে তাকাচ্ছি না মুখটাকে পেছন দিকে দিয়ে বললাম আহ আবশেরি আর সালানি রাসুল্লাহ গুরুকে তোমাকে সুসংবাদ দিতে এসেছি নবী করিম সাল্লাহাম তোমার বিষয়ে উল্লেখ করে আমাকে প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন তখন তিনি বললেন মন্তব্য করলেন আনা। হাত্তা আমি কিছুই এখন সিদ্ধান্ত দেব না যতক্ষণ আমার আল্লাহর সঙ্গে বুঝাপড়া না করব। কত কতদিন ছিলেন দেখতে পেয়েছেন তারপর তিনি ইস্তেকার করেছেন আল্লাহর কাছে মোনাজাত করেছেন পরে আল্লাহ তালা কোরআন আয়াত নাজ করলেন রসুলের কাছে আল্লাহ বলেন যখন যায় সঙ্গে তার সম্পর্কে কিছুদিন গেল স্ত্রী সে যায় যখন তার সঙ্গে কিছুদিন ঘর সংসার করলেন অতপর আমি আপনাকে এখন বিয়ে করিয়ে দিলাম যাই না কেন নিজে কারণ বলছেন এখানে ইন্টারেস্টটা কি রসুল ছিল না বুঝে যে এটা তাদের জন্য কোনো আপত্তি নেইম যদি তাদের এরকম পালক ছেলের মতো কাউকে পালন করে থাকে তার স্ত্রী কোনো সময় যদি তালাক হয়ে যায় তাকে বিয়ে করতে কোনো বাতা থাকে না অর্থাৎ তার স্ত্রী কোনোদিন এর মাহরাম হবে না এইটা প্রমাণ করতে চেয়েছি কনসেপ্ট ইসলাম উঠিয়ে দিতে চেয়েছে। কেন আর আল্লাহর এই কাজ হতেই হবে যেটা আল্লাহ অর্ডার করেছেন সেটা হওয়া লাগবে হে নবী আপনি পিছাইতে পারবেন না আমি কাজ ঘটিয়ে দিয়েছি এরপর তার মানে এই আয়াত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জানেন বিয়ে করিয়ে দেওয়া হয়েছে আগ্হ হয়ে গেছে আল্লাহ পক্ষ থেকে আর কোন আগ্ধ করা লাগেনি আয়াত আল্লাহ আল্লাহর হুকুম কার্যকরী করতে হবে দুনিয়ার আর বিয়ে পড়ানোর দরকার আছে বিয়ের কাজ আল্লাহ করে দিয়েছেন আল্লাহ ঘটক আল্লাহ কাজী আল্লাহ সাক্ষী সবকিছু আল্লাহ আল্লাহ যার ফলে নবী করিম সাল্লি সাল্লাম চলে এসেছেন বেগাইরে এদিন পারমিশন না নিয়ে ঘরে ঢুকে গেছেন কারণ আল্লাহ তালাকে স্ত্রী বানিয়ে দিয়েছেন তো এই জন্য জয়াল পরবর্তী পর্যায়ে ওই সঙ্গে কিছু কথাবার্তা হয় না এক একজন এক একটা আয়স আল্লাহ বলতেন তোমরা সবাই আগে বিয়ে হইত আমি তো একমাত্র কুমারী আমার হুড়ে উঠতে পারবো না আর আমার আল্লাহ আমার ছিলেন আল্লাহ পালন করেছে তোমরা কি আমার কাছে পৌঁছতে পারবা তোমার সবাই বিয়ে জমিনে হয়েছে তিনি এটা গর্ব করে বলতেন আসাম আওয়ার সাত আসমানের উপর থেকে আল্লাহ আমাকে বিয়ে করে দিয়েছেন চেষ্টা করেছে তারপরে দেখো আসলে তো ভালোবাস ছিল মোহাম্মদ জাইনবকে এই ভালোবাসার কারণে এই কাজ করেছে নাউজ হ্যাঁ এই কথা ওই আয়াতের মধ্যে যে আছে যে আপনি লুক প্রকাশ করতে চান তারা বলছে আল্লাহ প্রকাশ করে এত সংকোচের মধ্যে ছিলেন তিনি এ ব্যাপারে বলতেই চান না আর তারা ওনার উপরে এত বড় তহমত দিয়েছে তো জানাবি আল্লাহ তালে যখন বিয়ে হয়ে যায় তখন তিনি আয়োজন করলেন ওলিমার মধ্যে তিনি মোটামুটি একটা ভালো অলিমার আয়োজন করেছেন ওই সময় নবী করিম সাল সাহাবিদের অবস্থা অর্থনৈতিক একটু ভালো হয়েছে যেটা তিনি আগের বিবে ক্ষেত্রে পারেন নাই মোটামুটি ভালোই রুটি আর গোস্ত ভালো করে পাকাইছেন মোটামুটি পরিমাণ খারাপ না তো ইমাম মুসলিম আহমদ অনেক অনেক হাদিসে এসেছে আনাস আনুমান খাদে হাদিসে বর্ণনা করেছেন একটু বড় ধরনের ওয়ালিমার আয়োজন কোন বি ক্ষেত্রে করেছিলেন আচ্ছা খুব লাহমান মানুষকে প্যাট ভরে রুটিয়ার গোসতে খাওয়াইতে পারছেন আরব দেশে কি সহজেই এত প্যাট ভরি খাওয়া দাতে রুটি আর গোস্ত ওই সময় ওনাদের কিছু হিসাব করেই খাওয়া লাগতো প্যাট ভরি খেয়েছে সবাই করিম যখন সঙ্গে গোষ্ঠ রুটি দিয়ে খাওয়ালেন তো ঘরের মধ্যে বিরাট স্বামী দিয়ে বিশাল প্যাভেলিয়ন এরকম ব্যবস্থা নাই কোথায় বসাবেন খাওয়াবেন তো নবী করিম সাল্লাহ সাল্লাম আমাকে পাঠাতেন এখন এক গ্রুপ লোকজনকে নিয়ে তা আমি গিয়ে নিয়ে আসতাম এক গ্রুপকে ঘরে যত জন জায়গা হয় খেত আর আরেক গ্রুপকে নিয়ে আসতাম ওনারা খেতেন ওনারা চলে আর আরেক গ্রুপকে নিয়ে আসতাম এরকম ডাকতে ডাকতে আমি মদিনার আশেপাশে মদিনার ভিতরে রাস্তাঘাটে ঘরে আর কোনো মানুষকে পাই নাই যতজনকে জনকে পাইছি সবাইকে দাওয়া দিয়েছে সবাইকে খাওয়ানো সম্ভব হয়েছে এই জানাবয়ের উপলক্ষেই একটি কোরআনে বিশেষ আয়াত নাজিল হয়ে যায় এই ফিজরি পঞ্চম সন পর্যন্ত ওনার বীর আগ পর্যন্ত সাহাবিদের মধ্যে নবী করিম সালামের বিবিদের মধ্যে দেখা সাক্ষাৎ দেওয়ার ক্ষেত্রে কোনো পর্দা ছিল না শালীন পোশাক পরে ওনার বিবিরা বাইরের মেহমান আসলে ওনাদের সঙ্গে বসতেন খাবার আনতেন আর ওনাদের নিয়ম ছিল মেহমান আসলে সবাই মিলে এক প্লেটে খাওয়া ফ্যামিলি সাইজ বিগ প্লেট যদি আরব দেশে কিছু কিছু এখনো হতে গেলে পাওয়া যায় এত বড় বড় প্লেট খাইতে বসে হাতাহাতি করে দেখা যায় যে কোন গেস্টের হাত নবী করে বিবির হাত লাগলে লেগে গেল উমর আদেলা আল্লাহ জলদি করে পর্দার আজিল করেন আল্লাহ নবীর দেখা সাক্ষাৎটা কেমন সেই উপলক্ষে আল্লাহ তালা পরবর্তী পর্যায়ে কিভাবে হেজাবের আয়াত পর্দার আয়তনাজুল করলেন সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো